السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنباء والمرسلين نبي محمد وعلى آله واصحابه أجمعين وبعد شبرا درشق ستا شروط الله رب العالمين ورسون شكر گزار حدث جب مهين رابو لجتو والجلال وتنتو مهرباني قرام হিজড়ি নববর্ষের ধার আমাদেরকে উপনীত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা চোদ্দশ সাঁত্রিশ শেষ করে চোদ্দশ আটত্রিশ সিজড়িতে উপ্লাহ সুবাহানের সবচেয়ে বড় মেহরবানি যে আল্লাহ সুবাহানবুল আলমের সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে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 আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি আমাদের অনেকেই পরিচিত আমাদের কাছে জানা রয়েছে একটি বিষয় সেটি হচ্ছে আসলে কি আর আসুরা দিবস সম্পর্কে আমরা আমাদের যেই ধারণা রয়েছে বা আমাদের যেই বিষয় সম্পর্কে আমাদের যে কনসেপ্ট রয়েছে কনসেপ্টটা কি এই বিষয়টি প্রথমে আলোচনা করব সুপ্রিয় দর্শক আশুরা এই দিবস মূলত এটি এমন একটি দিবস যে দিবস সম্পর্কে সই বখারীর মধ্যে আব্দুল হেবিন আব্বাস রদি আের মধ্যে এসেছে সৎকর্মশীল দিবস একটি সম্মানিত দিবসের সোম মোসলমের আওয়াতের মধ্যে এসেছে ইয়মুন আউদিম একটি মহিমান্বিত দিবস এই দিনটাকে মহিমান্বিত দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেন সাহেহ অথবা আজীম কেন বলা হয়েছে এর কারণ হচ্ছে এই জন্য যেহেতু মূলত এই দিন আল্লাহ সুবাহনতারা তৌহিদর উপর শিল্ক এর যেই বড় জুল দীর্ঘদিন থেকে বড় ইসরায়েলের মধ্যে চলছিল সেই শির্কের পতন ঘটিলেন এই দিবস সম্পর্কে যখন মদিনায় আসলেন রসুল সাল্লাহ তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন ইহুদিরা এই দিনের সিয়াম পালন করছেন তারা এই দিনটিকে তারা মহিমান্বিত এবং তাদেরকে প্রশ্ন করলেন মা হাজার এটি কোন দিবস কি এ তাৎপর্য রয়েছে যে এই দিনে তোমরা সিয়াম পালন করছো এর কারণটা কি তখন ইহুদিরা স্পষ্ট করে জানালেন এবং তার সম্প্রদায়ের লোক থেকে ফেরাউন এবং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 দোসররা ছিল তাদের মাধ্যমে যারা নির্যাতিত হচ্ছিল সেই নির্যাতন থেকে আল্লাহ সুবাহ মুসা আলী ইসলাতাম এবং মুসা আলী হিসালামের যারা অনুসরণ করেছে গণ ইসরায়েলের লোকদেরকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন তা এটি পরিত্রানের দিবস এই হাদিসের মধ্যেই আবদুল্লাহ আব্বাস বদি আল্লাহ বর্ণনা করেন তারা এই কথা বলেছে যে এই দিন যখন পরিত্রাণ লাভ করেছে মুসা আলী হিসালাম فَصَوَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ تَعَالَى مُوسَى عَلَيْهِ السَّلَةُ وَسَلَامَ اي دينر اي پور ترانر جنو اللّه رب العالمين شُكْرِيَ عَدَى كُرَي سيام فالون كُرَي چِلَن تَي اي تي شُكْرِيَ دِبوش يوم الشُكُر شُكْرِيَ دِبوش يوم الفرح آنندر دِبوش جهتو شيرك روپر توحيد رو بي بيجاي ইমানদারগণ যারা আল্লাহ হাবুল আলমীর বান্দা আল্লাহ আলমিনের উপর ইমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবাহ মর্যাদা দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন তাই এটি সুপ্রিয় দর্শক এই দিনটি মূলত মুসা আলী হিসায়াত ইসলাম আল্লাহ রাব্বুল আলমিনের সুপ্রিয়া দায় করার জন্য সিয়াম পালন করেছেন তাই এর মর্যাদাও আল্লাহ সুবাহানব তালা বৃদ্ধি করে দিয়েছেন যেহেতু এটি শুখর সুক্রিয়ার দিবস আর মুসা আলী হিসালাম আল্লাহবুল আলমিনের সাহায্যপ্রাপ্ত হয়ে যে নাজাদ লাভ করেছিলেন আমরা জানি যে ফেরাউন যখন মুসাআলি হিসালামকে এবং বন ইসরায়েলকে ধা করলেন মুসা আলী হিসালাম সামনে দেখতে পেলেন আলবাহরুল লোহিত সাগর তার সামনে পেছনে রয়েছে ফেরাউন ও ফেরাউনের বাহিনী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 কিন্তু আল্লাহ সুবাহের উপর ইমান যদি আল্লাহ নিজেদের ওকিল হিসেবে গ্রহণ করতে পারে মহিয়ান রাবুল ইস জাল অত্যন্ত মেহরবাণী করে তাদেরকে সাহায্য করেন কেন হাকালীন কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহ সুবাহ করেছেন যে মোমিনদেরকে সাহায্য করা আমার উপর তখন ভক্ত হয়ে যায় এটি আল্লাহ হয়ে যায় আল্লাহ সাহায্য করেন তাই আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমিন তখন দায়িত্ব পালন করেন আর সে দায়িত্ব আল্লাহ আব্দুল আলমিন কিভাবে পালন করেছেন যেটি আমাদের এই স্থূল বিবেক দিয়ে আমাদের এই সাধারণ বুদ্ধি দিয়ে আমরা উপলব্ধি করতে পারব না কিন্তু আল্লাহ সুহান্যবতীর্ণ করলেন মুসা আলী দিলেন সমুদ্রের উপর হয়ে যাবে বাহিনী নিয়ে বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলী হিসালাম সমুদ্র অতিক্রম করে চলে গেলেন এই যে আল্লাহ রবুর আলমের সাহায্যের একটি দিবস যেখানে আল্লাহ সুবাহ রহমত অবতীর্ণ হয়েছে রহমতের দিবস রহমা যেদিন আল্লাহ আলমিন তার রহমতের মাধ্যমে দিবস সুপ্রিয় দর্শক আল্লাহ নবী সাল্লামকে যখন এই তথ্য দেওয়া হল নবী সাল্লা এবং আশিরা সম্পর্কে যখন এই তথ্য লাভ করতে পারলেন নবী সাল্লাম তখন সরাসরি অবস্থান কে হবে সেই বিষয়টি নবী সাল্লা ক্লিয়ার করলেন বললেন নাহানু আহাক বিবু সামিন তোমরা যদি এই দিনের শিয়াম পালন করে থাকো এই দিনকে তোমাদের জন্য পরিত্রাণ দিবস হিসেবে মনে করে থাকো সেগুলোকে সত্যান করার জন্য মূলত আরেকটি কিতাব নিয়ে এসেছি সেটি চাল কোরআন তাই তোমরা আজকে মূসার সত্যিকার অনুসারী নয় তোমরা মূসা সত্যিকার অনুসারী হচ্ছ না বরং মূসার সত্যিকার অনুসারী সত্যিকার সিয়ামে এবং রবি সাল্লাম সাহাবিদে কো সিয়াম বলম্প নির্দেশ দিলেন তাই এই দিনটি মূলত আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে একটি রহমতের দিবস আনন্দের দিবস সুক্রিয়ার দিবস যে সুক্রিয়ার দিবসে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 শোক দিবস নয় ইতিহাস এটি প্রমাণ করে ইসলামের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাস কারণ এই আশুরার এই দিবসটি মূলত শুধুমাত্র সাথে সম্পৃক্ত নয় বরং আশুরার এই দিবসটি মুসা আলহি সৈলাতামের সাথে সম্পৃক্ত রসুল্লাহ সাল্লা মুসাআলি সালাতামের এই দিবসটাকে ইসলামের মধ্যে যেহেতু মর্যাদাপূর্ণ একটি দিবস এই জন্য রসুলাম সিয়াম পালন করতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য যেহেতু এদিনে এসেছে এই জন্য সুক্রিয়া হিসেবে আল্লাহ রব্বুল আল আলমিনের আদায় করার জন্য মুসা আলহী সৈতালাম এই সিয়াম পালন করতে বলেছেন কিন্তু এই সুক্রিয়া দিবসকে এই আনন্দের দিবসকে বিজয়ের দিবসকে মূলত আমরা কি কি হিসেবে পরিণত করেছি देखते पाई लोक मर्षिया कान्ना करो शोक दिवस हिसाब से पालन कराते चाहिए विभ्रांति जैसे मध्य प्रवेश ना तो हाकिकत यम आसूरा हाकीकत रही वास्तवता रही है से वस्तवता अनेक दूर सर जा समा कन्सेप्ट धारणा जो शुद्ध ना करी হতে পারে আগামী অনেক দিন পর মুসলিম উম্মার মুসলিমের লোকেরা হয়তো মনে করবে যে আশুরা হচ্ছে শোক দিবস এখানে কোনো ছিল না। এটি মুসলিম উম্মার জন্য শোক দিবস নয় এটি রসুল্লাহ সাল্লাহসালাম এই দিবস পালন করতে বলেছেন শুক্রিয়া আদায় করার জন্য এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই দিন সিয়াম পালন করতে বলেছেন যাতে করে प्रकृत इतिहास विकृत इतिहास दिखा मुस्लिम उम्मा के धावित कर मुसलमान मध्य भूल तैरि एकदिन मुसलमान राशुरार प्रकृत इतिहास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 कक्तानी भाव घटे गोवेदित अधिकार्थी मुस्लिम उम्मा सब चीज बता क्षतिग्रस्त होम्मा आज के दिन पर आघा मुस्लिम उम्मार्पर से आघत मुस्लिम उम्मा आज दिन पर्त बहन তারা নিজেদের সেই ব্যথায় ব্যথিত হচ্ছে কিন্তু সেটাকে কেন্দ্র করে তাজা এই আশীরা দিবসের সাথে সম্পৃক্ত করে দিয়ে আশুরা দিবসের প্রকৃত ইতিহাসকে জোপন করা অথবা আশুরা দিবসের প্রকৃত ইতিহাস থেকে মুসলিম উম্মাকে বিচ্ছিন্ন করে দেওয়া মুসলিম উম্মার প্রকৃত জ্ঞান থেকে আশিরার দিবসকে ভিন্ন একটি দিবস হিসেবে আখ্যায়িত করা এটা ভুল তাই আমি প্রথম বিষয় যে আপনাদের দেশ আক করতে চাই এটি সেটি হচ্ছে এই সুরার দিবস হচ্ছে মূলত নাজাতের দিবস সুক্রিয়ার দিবস এদিন এদিন কান্না আোদন করতে রাসোলা বলেননি এদিন মাতমের দিবস নয় তাই যারা মাতম হিসেবে দিনকে গ্রহণ করেছেন তারা মূলত ইসলামের ইতিহাস সম্পর্কে এখানে মানুষদেরকে মিসগাইড করছেন বরং সঠিক তথ্য থেকে মানুষদেরকে আপনারা দূরে সরানোর জন্য চেষ্টা করছেন আমাদের সতর্ক হতে হবে যাতে মুসলিম উম্মা এই বিষয় সঠিক জ্ঞান লাভ করতে পারে সুবাহ আসলে এই দিবসের হাকিকত সম্পর্কে আমাদেরকে জানার তৌফিক দান করুন আল্লাহাবুল আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন